হমাত ববরকত আলহামদুলিল্লাহ হিরবুল আশরফুলব্বরসলিন নবীন মহমদাহমন তবহমসানিলদ্দিন আবাদ আ আবদল্লাহ বনে আমারা ও আবিহুরাই রাথারাদি আল্লাহ তালা আনহম আন্নাহুমা সাম আ রাসুলল্লাহ সাললা اللهহ আলা সা্লামে কুল আলা আওয়াদে বিম্বাে লায়ানতাহ আন্না কোয়ামুন আন অদে এইহিমুল জুমু আদ আল আইহতে মান্না্লাহ আলা কুলু বিহম সুম্মালাকু নুন্ নামিনালগা ফিলিন রাওয়াহ মুসলিম পৃষ্ট্থিবী সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের এই আলোচনার শুরুতে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ ধন্যবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিস, আমরা এখন শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সালাত পর্বের বারোতম অধ্যায় বাব সলা জুম আহ জুমআ সলাত বড় ঈদ রয়েছে ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা আর সাপ্তাহিক ঈদ হলো আমাদের ইয়মুল জুমআ প্রতি জুমাতে মমিন মুসলমান গণ করে উত্তম কাপড় পরে সেন আতর ব্যবহার করে সেজে গুজে সবাই মিলে একাত্রিত হবে মানুষ প্রতিদিন পাঁচবার একাত্রিত হয় তাদের মাহাল্লার ছোট ছোট মসজিদগুলিতে জুমার দিন এই ছোট ছোট মসজিদগুলি সবাই একাত্রিত জামে মসজিদে ঈদ করার জন্য একাত্রিত হয় এই দিনে আনন্দ করা খাওয়া দাওয়া ভালো খাওয়া এই দিনে সাপ্তাহিক ঈদ পালন করা আমাদের শরীয়তে বৈধ করা দেওয়া হয়েছে এই জুমার দিনে কি করণীয় কি করতে হবে এর সালাতের এর নিয়ম কি পদ্ধতি কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। আসুন তাহলে এই দিনের যে আমাদের আহকাম বিধিবিধান এ নিয়ে সাহবাই রাজিয়া তালা আনহোম যে প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন সে হাদিসগুলো আমরা জেনে নি বুঝেনি এবং আমাদের প্রতি জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাবিন এবং আবু হরে রাহা হুমা রাসুলাল সাল্লাহুল বলেছিলেন। একজন মাইমুন নামে গোলাম ছিল একজন আনসারী মহিলার এই গোলাম মাইমুন আল্লাহ নবী আলিসালামের জন্যে এই মেম্বার বানিয়েছিলেন আল্লাহনী আলহিস্লাম এই মেম্বারে বসে খুদ্ দিতেন তার আগে একটা কাঠ বা একটা খুঁটিকে ধরে তিনি খুদ্ দিতেন এটা ছিল হিজড়ি সালের সাত অথবা অষ্টম হিজড়িতে এটা তিনটা স্টেপ ছিল বা তিনটা ধাপ ছিল সিঁড়ি ছিল তিনটা তিনটা ধাপে এখানে আল্লাহর নবী দাঁড়িয়ে খুদবা দিতেন আল্লাহ নবী আলহিস আর নহুল আলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন অর্থাৎ যারা পরস্পর একাধিক জুমার সাল ত্যাগ করে এই ত্যাগ করা থেকে যদি বিরত না থাকে তাহলে মহানব্বলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন এরপরে তারা গাফেল অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে দ্বারা জুমার সালাদ ত্যাগ করার নবী পরে আল্লাহনবী সালাম বিরাট ভাবে সাবধান করে দিলেন হুশিয়ারি করে দিলেন যারা জুমার ত্যাগ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন যার ফলে তারা গাফেল হয়ে যাবে দিনের ব্যাপারে তারা গুরুত্বহীন হয়ে যাবে তাদের অন্তরে আল্লাহ র এই মোহর মেরে দেওয়ার জন্যে তারা দিন থেকে দূরে সত্যিই থাকবে গাফেল হয়ে যাবে এই ব্যাপারে তারা কোনো গুরুত্ব দিবে না তাই জুমার ত্যাগ করা অত্যন্ত অন্যায় বড়োয়ান্নায় এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে দেখা যায় জুমার দিন ছুটির দিন তাই ফজরের সালাতের খবর থাকে না যারা সালাত আদায় করে তাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায় আবার যারা সালাত হয়তো ফজরের পড়লো ঘুমিয়ে গেল যেহেতু আজকে ছুটির দিন অফিস নেই কাজ নেই বাজার ঘাট নেই তাই ঘুমিয়ে থাকো ঘুমিয়েই জুমার স্যালাদ ত্যাগ করে দেয় এদের সম্পর্কেই মহান আল্লাহ রব আলমিনের হাবিব জুমার সরাতকে অবহেলা করব না গাফলতি করব না একে আদায় করার জন্য চেষ্টা করব সাহাবাই ক্রাম রাজি আল্লাহ আনহম জুমার সরাত আদায়ের ব্যাপারে কি গুরুত্ব দিতেন সেটা আমরা পরবর্তীতে হাদিসে পেয়ে যাব এর পরে থেকে বর্ণিত তিনি বলেন আমরা সালাত আদায় করতাম সোম্মানিফ এরপরে আমরা সালাত আদায় করে বাড়ির দিকে আমরা ছায়া গ্রহণ করব। অর্থাৎ এত তাড়াতাড়ি সূর্য ঢলে দেওয়ার ঢলে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আলাইসালাম দেরি না করে জুমার সালাদ শেষ করে দিতেন তাই আমরা সালাদ শেষ করে যখন ঘরে ফিরে যেতাম তখন রৌদ্রের থেকে বাঁচার জন্যে ওয়ালের পাশ দিয়ে দেওয়ালের পাশ দিয়ে একটু যে ছায়া গ্রহণ করব এই ধরনের ছায়া আমরা পেতাম না এর অর্থ এই নয় যে একেবারে ছায়া নেই ছায়া ছিল অল্প যেটা ছায়া নেওয়ার মতো না হালকা ছোট ছায়া তাহলে আমরা এই হালিস দ্বারা বুঝতে পারলাম জাল্লার নবী আলহিস আসসালাম জুমার সালাদ দ্রুত শেষ করে দিতেন এবং সূর্য ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা শুরু করতেন তাহলে জুমার সালাদ এমন সময় আদা করব যেই সময়ের কথা আল্লাহর নবী আলসালাত সাল্লামের সালাত আদায়ের কথা সালামতুব আমাদেরকে ব্যক্ত করে দিলেন এই ইমাম বোখারি এবং মুসলিম বর্ণা করেছেন এই হালিশের শব্দগুলি আমরা সূর্য ঢুলে গেলে আল্লাহর নবীর সঙ্গে আমরা জুমার সালাত শেষ করে নিতাম ওমানে জুমা পড়ে নিতাম আদায় যখন সূর্য ঢলে যেত অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে चंड गरम समय छाय पाव जाए छायथा शर रोदा जात যে আমরা ছায়া তালাস করতাম কিভাবে পাবো অর্থাৎ এত তাড়াতাড়ি মুসলিম এখানে বর্ণিত मिले पुरे, घुम घुम छा बलूलाओ करना जुमार दिन खावा दवा करतम गा बोला सकाल बलार खावा दोपुर के खावा के सकाल दोपुर खावा ना खेल ঘুমিয়ে রেস্ট না নিয়ে আমরা করতাম কি বোখার মুসলিমের মুসলিমের শব্দ অন্য আছে ফি আহাদি রসুলিল্লা আল্লা রাসুলের জামানাই হাজসের দ্বারা বুঝতে পারলাম আমরা যে তাড়াতাড়ি তারা সালাত আদা করতেন এতই গুরুত্ব খানাও খেতেন না ঘুমো পারতেন না চলে যেতেন একটি ছোট্ট ব্রেক এর পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের দাসে হাদিসের অর্থাৎ সারাত আদায় করার পরে তারপরে খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করতেন যেটা রসুল্লাহ সাল্লাম জামানায় এই ধরনের কাজ তাদের হতো তাই জুমার দিনে খাওয়া দাওয়া করে দেরি করে ধীর স্থিরভাবে অনেক সময় সূর্য ঢলে যাওয়ার অনেক পরে সবাই একাত্র হতে হবে এমন একটা সময় নির্ধারণ করে জমা সালাত রাসুল্লাহের সঙ্গে কট্টুক সংগতি থাকতে পারে সেটা আপনারাই বিবেচনা করুন দর্শক শ্রোতা রাসুদাল্লাহ সাল্লামের সুন্নতকে অবহেলা করা সে ব্যাপারে গুরুত্ব না দেওয়া এটা কতটুকু সমুচিত হতে পারে বলুন আপনারা আপনারাই সেটা বিচার করুন আপনারা সমাজের দায়িত্বশীল যারা ইমাম সাহেব রয়েছেন ব্যাপারে জুমার দিন অযথা দেরি না করে এটাকে যে সুন্নতি সময় এ সময় আদা করার জন্য সচেষ্ট হবেন এতে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সবার কাছে النجاري الله أن النبي صلى الله عليه وسلم كان يخطب قائما فجاءت اير من الشام فان الناس اليها حتى لم يبقى الا 12 رجلا روى مسلم جابر بن عبد الله রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ দাড়িয়ে খুদ দিতেন বসে না দাঁড়িয়ে ফাজাত এ রুমিন আসাম শাম থেকে এরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা হাজির হয়ে গেল মদিনা মোনারাই আল্লাহর নবী আসাতাম খুদ্ নিচ্ছিলেন এ মুহূর্তে সাহাবাইক্রাম যারা সামনে ছিলেন তারা মসজিদ থেকে বের হয়ে ওই ব্যবসা পণ্য নেওয়ার জন্য তারা ছুটি আসলো কারণ তখন ব্যবসা বাণিজ্য এত অ্যাভেলেবেল ছিল না খানাপিনা এত অ্যাভেলেবেল ছিল না মানুষের প্রয়োজন ছিল তাই তারা জানতো না যে খুদ বা বাদ দিয়ে বের হওয়া যাবে কি না এটা তারা হরা করে মসজিদ থেকে ওই ব্যবসায়ী যে পণ্য ওইগুলির কাছে তারা ছুটে গেল হাত তা ইসনা আশার বারো জন ব্যতিরিকে বাকি সবাই বের হয়ে গেলেন এটি ইমাম মুসলিম তারা আপনাকে ওই খুদ্ দাঁড়িয়ে রাখা অবস্থা তারা বের হয়ে চলে গেল তারা তেজারাত তাদের ব্যবসা বাণিজ্যকে বড় মনে করলো কিন্তু মহানব্ব আলামিনের কাছে যা সেটাই তো উত্তম একের অধিককে বলা হয় জমা বা তিন এবং তিনের অধিককে বলা হয় কি বহু বা অধিক তাই যদি ইমাম আর মন তিনজন যদি লোক হয়ে যায় তাহলে এই আদা করা ফরজ হয়ে যায় ওলামারা এমন কথা বলেছেন তাহলে আল্লাহ নবী আহস্লাতাম খুদ্ত অবস্থায় যেটা সুরা জমাতে বর্ণিত হয়েছে যে মাত্র বারো জন থেকে বাকিগুলি সবাই বের হয়ে চলে গেছিলেন তাহলে জুমার খুদ্ দাঁড়িয়ে হবে বসে খুদ হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে খতিব সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে উদার্তাহ্বান জানাবো যে আল্লাহ নবী আলিস্লা খুদ্ সুন্নতি নিয়ম কি ছিল সেটা আমাদের জানা এবং সেই মোতাবেক আমাদের আমুল করা তাহলেই হবে আমাদের মঙ্গল ও কল্যাণ ইনশা من রসুল সুমা অথবা অন্য কোন সালাতের যদি এক রাকাত পেয়ে যায় ফালে ইউরিফ ইলাইহা উখরা সেজন্য তার সঙ্গে আর একটা মিলিয়ে দেয় অর্থাৎ জুমার সালাদ যদি এক রাকাত পায় তাহলে বাকি আর এক রাকাত পূর্ণ করবে তাহলে তার দুই রাকাত হয়ে গেল কারণ জুমার সাল সহিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কেউ যদি এক রাকাত জুমার সালাত পেয়ে যায় তাহলে সে জুমা পেয়ে গেল আর এক রাকাতো যদি না পায় তাহলে সে জুমা না আদায় করে জোহরের দ্বারা এবং এখানে জুমার ক্ষেত্রে বলা হচ্ছে এইসবগুলি মিলে সঠিকমত যেটা আমাদের কাছে প্রকাশ পায় সেটা হলো কমপক্ষে এক রাকাত পেতে হবে ওয়ান আনহ থেকে বর্ণিত তিনি বলেন সুম্মা খুদ্িসু আবার বসতেন অর্থাৎ প্রথমে একটা খুদ্া দেওয়ার পরে মধ্যখানে বসে যেতেন আল্লাহী বসে খুদবা দিতেন তাহলে বুঝে রাখতে হবে মনে রাখতে হবে সে ব্যক্তি মিথ্যা বলছে কারণ কোরআনেও অতারা কু দাঁড়িয়ে খুদবা দেওয়ার কথা বলা হয়েছে তাই আল্লাহর নবী দুইটি ক্ষুদা দিতেন প্রথম ক্ষুদা দেওয়ার পরে মধ্যখানে বসতেন বসার পরে আবার উঠে দ্বিতীয় ক্ষুদা দিতেন তাই প্রথম খুদবাতে আল্লাহর প্রশংসা দরদ ইত্যাদি করার পরে এরপরে কোরআন আয়াত পরে হাদিস পড়ে বুঝাতেন এরপরে বসে গিয়ে আবার উঠতেন এবং এই বসার যে মধ্যখানে বসতেন এখানে কি বলতেন কোন দোয়া নির্দিষ্ট আল্লাহর নবী আলিসালাম থেকে আমাদের দাঁড়ানে কাজে এখানে কোন নির্দিষ্ট দোয়া করে দেওয়া এটা কিন্তু আমাদের সুন্দর দ্বারা সাব্যস্ত না ইহাদ মুসলিম আলাই বর্ণনা করেছেন আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তার আনো থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ যখন খুদবা দিতেন তার দুইটি চোখ লাল হয়ে যেত তার শব্দ কিহত হতো উঁচু হয়ে যেত যখন খুদবা দিতেন চোখগুলি লাল হয়ে যেত এবং শব্দ বড় হতো অষ্টাদ দাগা এবং তার রাগ বেশি হয়ে যেত তিনি রাঘান্বিত হয়ে যেতেন খুদ্ দেওয়ার সময় হাত তাকে আন্দোহ মন্দিরও যাইশ তিনি এমন হয়ে যেতেন যে তিনি দুশনদের সন্ন্য থেকে ভয় দেখাচ্ছেন বলতেন সাব্বাহুমা হাকুম কেউ যদি বলে সকালবেলাদের বেলা দুঃশ্ম অঞ্চলে আসতেছে বিকালবেলা তোমাদের দুঃস্ম অঞ্চলে আসতেছে এই ধরনের কঠিন অবস্থা এই ধরনের এক গুরুতর অবস্থা যেন হয়ে হেজ রাসুজাল যখন খুদবা দিতেন এমন ভাবে তিনি কথা বলতেন ওয়াকুল আম্মাবাদ এরপরে তিনি হামদ সালাতের পরে বলতেন আম্মা আম্মাবাদ হাদিফুল্লাহ নিশ্চয় উত্তম হাদিস উত্তম কথা হলো উত্তম বাণী হলো আল্লাহর উত্তম হেদায়তায় আর সবচেয়ে জঘন্য জিনিস হলো কি বিদ আত ধর্মের নামে দিনের নামে উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার জন্যে জান্নাতের জন্যে কোন কাজ করা যেই কাজ কোরআন এবং মানুষ আল্লাহকে পেতে চায় আর এর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে হতে থাকে তথাপিও সে বুঝতে পারে না আমি কোথায় পৌঁছে গেছি আজ বিদাত দিয়ে ভরে গেছে প্রতিটি কাজে প্রতিটি স্তরে বেদাত দিয়ে ভরে গেছে এরপর আল্লাহ নবী সালাম বলতেন অন্য বর্ণায় আছে আল্লাহ নবী আলাই খুদ্া জুমার দিনে হামদ ও সানার পরে তিনি বলতে পারলাম ক্ষুদবার মধ্যে গুরুত্ব দিতেন আমরা এ পর্বের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি বিদায়ের আগে আপনাদের জন্যে আপনাদের সুন্দর জীবন কল্যাণময় জীবন কামনা করে আমরা এখানে শেষ করছি পরের আলোচনা শোনার জন্য আমন্ত্রণ থাকলো আসসালাম আলাইকুম ওয় রাহমাত